সিল্ হিহ মহি উল্জি সবিলি আদৌ ইর হিয়ার বসে অনবমনি ও সুবহ নী الحمد للسام لفضلك المتواني يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ظريح بالي شحب الغواية والصواعق حولها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 للكائنات إلى الفلاح السرمد اسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمد اسلامنا عبق الوجود السلام عليكم ورحمة الله وبركاته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 رحمه الله تعالى يثبات استواء الله على عرشه وقوله تعالى الرحمن على العرش استوى في سبع مواضع في سورة العراف قوله تعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيامين ثم استوى على العرش وقال في سورة يونس عليه السلام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 যার কোন শরিক সম উর্ধ আকাশের ওপর আরো সে আজিমে সমুন্নত সালাত এবং সালামাজে লক্ষী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর যাকে নৈশ ভ্রমণে ইসরা এবং মেয়েরা যে নিয়ে যাওয়া হয়েছে এবং মেয়েরা যে পথে সাত আসমানের ওপর নিয়ে যাওয়া প্রমাণ করে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 सम्पर्क आलम सक वर समस्त सृष्टि जगत सुबकि आल्लाब आलमी आमन्नत আসমান জমিন সমস্ত সৃষ্টির ওপরে আরোশের ওপরে আলামিন এ বিষয়ে সাতটি আয়াত রয়েছে। যে সাতটি আয়াত এখানে নিয়ে এসেছেন এমাম মুজাদ শেখুল ইসলাম ইবিন এ তেমিয়া রাহেমাহ তাহা এই সাতটি আয়াতই আজকের আসল বিষয়বস্তু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কারণ এই বিষয়ে বিধাতপন্থীরা বিভ্রান্ত কেউ বলে মমিনের কলবে কলবে আল্লাহ কলব আরবিবারে ভ্রান্ত কথা অথবা আল্লাহ হাফিজ করলে মাখা নাল্লা সব জায়গায় সব কিছুতেই একেবারে এগুলি এমন ইসলাম পরিপন্থী কথা कुफरी समस्त सृष्टि एकाकार तो आल्लासे एक गाचर भल्ला चंद्र जरा पूजा कर आल्लाके स्पष्ट कफुरी कथा मानुष आल्ला হোসেন মানুষের হাল্লাচের ভিতরে আল্লাহ আছে সেই জন্য আনাল হক বলেছে তো কোন অপরাধ করেছে তাইনি ইভিনা আরবের ভিতরে আল্লাহ আছে যে কোনো সৃষ্টির ভিতরে ওহাদের তুলুজুদ ওহাদ আল্লাহ সবকিছুতেই এবং সর্বত্র এ সমস্ত গুমরাহী গুলি কোন ছোটখাটো গুমরাহি না অথচ ব্যাপক আকার ধারণ করে আছে এই সম্পর্কে আমাদের সমাজের যাদেরকে আলেম সমাজ বলা হচ্ছে অথচ কোরআন সোনার আলেম তারা নয়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 সালুল <سلو> ফাওজান حفظه الله تعالی ইসবাত ইসতিওয়াই আল্লাহ আলা আরশে হি মহান আল্লাহর আরশে সমন্যত হওয়ার প্রমাণ। ওয়া কওলহু শাইখুল ইসলাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ বলেন যে মহান আল্লাহর বাণী আর-রহমানু আলাল আরসি ইসতাওয়া। পরম আল্লাহ যিনি তিনি আরশে ইসতাওয়া সমন্যত। ফী এ মাওয়াদিআ ब्दी अर्थ करा जाए कि आलोचना कर বিভিন্ন আপনাদেরকে নিয়ে আসতে বলছিলাম তাহলে পারলেন না যাই হোক কিন্তু আমি সেগুলি দেখে প্রথম জায়গা হচ্ছে সুরে আরাফে ধারাবাহিক ভাবে দেখলে সুরে আর আসমান সৃষ্টি করার পরে তিনি সমুন্নত হয়েছেন কি বুঝলেন থেকে যখন সোম্মা অতপর দিয়ে বলা হয়েছে আর প্রত্যেকটি আয়তে সোম্মা দিয়ে আসবে সুরাই তোহার আয়াত সবগুলি আছে আসমান জমিন আরও সে তিন অতঃপর সোম্মা তারপরে যেটা তার আখি বিলম্বের জন্য আসে তার আখি বিলম্বের জন্য আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন সৃষ্টি করার পরে আরও সে সমুন্নত আরসের মালিক হ্যাঁ। যেমন বিদায়পন্থীদের অর্থ যদি বলেন আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে আরো মালিক হইলেন তার আগে তাহলে আরিসের মালিক ছিলেন অন্য কেউ মালিক ছিল নাকি বেদখল ছিল বোঝা গেছে কথা হ্যাঁ এই জন্য বললাম যে মালিক হওয়ার অর্থ নয় হ্যাঁ নিজের ক্ষমতাধীন করা নয় স্তাওলার অর্থ নয় বরং चार शब्द दिएविर शब्द इस्तावार चार शब्द दिए तर्जमा सलाफ गकार उल्लेख करेख सहलिहल फौजान शारहई सुरफेर आय नम्बर चुवान्न एटी अल्लाहर से समुन्नत आसमान जमी सृष्टि कर সৃষ্টি করেছেন তিনি আরো আরসে সমুন্নত আবার তিন যাদের কাছে আমাদিন তারাও না বিনে কিসে খুটিতে আমার মানে হচ্ছে पिलर गाड़ीन ताराओ नाह बीना खुटीते जा आयात सठी हे आल्लासम मान खुटी, खुटी तुम्हारा देखते चाहसे खुटी नहीं स्पष्ट नई खुटी तुम्हारा দেখতে পাচ্ছ না জি মানে বিনা খুঁটিতে তোমরা বিনা খুঁটিতে তোমরা দেখছো তো হতে পারে যে খুঁটি দেখতে পাচ্ছ না এই রকম কেউ কেউ করেছে কিন্তু এই তফসিল সঠিক নয় আগের টি ঠিক তফসিল অথপর তিনি আরো সে সমুন্নত হয়েছেন সুরায় রাত আয়াত নম্বর দুই সুরা তহার আয়াত নম্বর আয়াত নম্বর পাঁচ আরমানোলা আর্শ তো পঁচ নম্বর আয়াত রহমান দোয়াবান রবমিন আর ও সে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 বিষয়বস্তু তুলে ধরা হয়েছে আল্লাহ আরো সে এই বিষয়টি সাত জায়গায় করতে গিয়ে এখানে বলছেন তাহার আট নম্বর পাঁচে রয়েছে আর রহমান ও আল আল আর শিস্তাওয়া ওয়াকালফিস খান রয়েছে ছয় নম্বর জায়গা কিংস্ত এখানে আয়াতিখ টেবিল দেখা যাক আয়াত নম্বর কারণ আয়াত নেই যেভাবে আয়াতেন খুলতে পেরেছ আগে দেখেন আল্লাহ আল আল আর্শ কিন্তু দেখেন এইখানে কিভাবে আছে এই শুরু থেকে উল্লেখ করলে ভালো ছিল তারপরে কি আছে সুম্মস্তাল আল আর্শ তারপরে ওকফ আছে যদিও জায়েজ ওফ জরুরি নয় থামা তারপর আর রহমান ওয়া আল আসে লাগিয়ে দেওয়া হয়েছে অর্থ মিলানোর জন্য অতঃর আর রহমান সমন্বিত হয়েছেন বা আরস এর উপর সমুন্নত ফস আল বিহি খাবা সুতরাং এই বিষয়ে কারো কাছে সূক্ষ্ম খবর যদি থাকে তাহলে জিজ্ঞেস আল্লাহ ছাড়া বেশি সুখ খবর আল্লাহ সম্পর্কে আল্লাহ যাকে আল্লাহ জানিয়েছেন আয়াত এখানে ভুল নেই কিন্তু একসাথে মিডিয়া দা হয়েছে কি আছে আরো সে সমুন্ন হয়েছেন রহমান নাম হচ্ছে সুরায় সজদা কিন্তু আলিফুল্লা শুরু হয়েছে এই জন্য শেখ মিম আলিফুল্লা বলেছেন একটি সুরার নাম আছে হামিম শেজদা কিন্তু আলিফুল্লাহদা বলে নাম এরকম কোন নাম তবে এই সুরাই নামে আলিফুল আল্লাহ সেই সত্তা যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন অমা বেঈমা এবং যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে সবকিছু দিনে। ছয় দিনে তাহলে এখানে অতিরিক্ত সৃষ্টি করেছেন কিন্তু আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে যত কিছু আল্লাহ রেখেছেন আমাদের জন্য জমিনের উপর যেমন পাহাড় পর্বত গাছপালা নদী নালা সাগর মহাসাগর আর তারপরে জমিনের ভিতরে ভূগর্ভ সবকিছু মি সিদ্ধাইয়া ছয় দিনে সাল্লা অতঃপর তিনি আরুসে। আল্লাহ সত্তা যিনি আকাশ সময় সৃষ্টি করেছেন ছয় দিন সমস্ত তিনি আরো সে সমুন্নত সুরে হাদিদ আয়াত নম্বর চার এই ছিল আয়াত আয়াত কি যথেষ্ট এই বিশ্বাসের জন্য আল্লাহ কোথায় এই যে প্রশ্ন আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না যাবে না যদি এই প্রশ্ন করা গমরাহী হয় যেমন বিদাতপন্থীরা বলে থাকে প্রশ্ন করা যদি ভুল হয় তাহলে আল্লাহ বিষয়টি উল্লেখই করতেন না হ্যাঁ বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে প্রশ্নের উত্তর করানিকে নিমে এতবার করে একটি বিষয় বলা হচ্ছে আরো সে আকাশের ওপরই আল্লাহ রব্ এই বিষয়ে আরো আয়াত রয়েছে যে আসছে এরপরে এই বিষয়ে প্রশ্ন করা যাবে শুধু নয় জায়জ নয় বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় এর উত্তর জানা প্রত্যেক মুসলিমের ইমানের জন্য ফরজ না হলে তার তৌহিদ পুরা হবে না যার তৌহিদ নাই তার বাকি কোনো আমল কবুল হয় যার তৌহিদ না বাকি অন্য সারা সবকিছু কায়েম করেও কিছু কায়ে থাকে না তৌহিদ কায়ে করে হচ্ছে মূল দিনের আর সেটা হচ্ছে দিনের মূল বিষয় সমস্ত আম্বিয়ারুসুলগনের দিনের মৌলিক বিষয় ছিল तौहिदियालगन बताराइर मत सद भाई मत वाहेदाई देर बाप, शात देर बाप तार भीन्न भीन्न है। एक है महतुमसा मा भिन्न भिन्न ठीक तेम ही दिन हम समस्त नबीर रसुलगन एक दिन मूल विषय तौहिद সমস্ত নবির সুলগনের দাওয়া সুরে আর স্পষ্ট হয়ে উঠবে তহিদ হচ্ছে আসল দিনের এটা হচ্ছে আসল দিন কায়ম করা और दिनेर विशाई, विशाई शेटे दिनेर के ए और दिन छोट विषय जीवन क्षेत्र के शाखा प्रशाखा कायम है मूलटाई कायम हैतम शर्कमुक्त हलो ना शीर्क रेखे दिल एबाद क्षेत्र शीर्क रेखे दिल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 নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিত একত্র প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ আব্দুল্লা আলমিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে একাকার হয়ে নয় সৃষ্টি মাফুলকাতে আর আল্লাহ আব্দুল আলমিন তার আরও আসমানের ওপর আরও সে এই দুটি কথা আসমানের ওপর আরও সে এই দুটি কথা কেন বলবেন একটি পয়েন্ট ভালো করে শোনেন কারণ শুধু আর যদি বলেন যে আল্লাহ আরও সে তো বিদ্যাতিদের আর একটা চোরা রাস্তা আছে আল্লাহ আরো আল্লাহ আর কোথায় আছে আল্লাহ আরো সে আছেন বুঝতে গেল আর যখন আল্লাহ আল্লাহর আরো এইখানে আল আল্লাহ আরো সে আছেন তখন আল্লাহ প্রত্যেকটা মমিনের অন্তরে অন্তরের জায়গায় করে আছেন আল্লাহ যদি বলেন সবটাগত দিক থেকে জাতের দিক থেকে মমে তাহলে মানে সবকিছুর খালেক আর মখলুক এ কোন ভিন্নতা নেই যে খালেক সেই হচ্ছে মখলুক যে মখলুক হচ্ছে খালেক এই জন্য আরবি বলতো যে যত সুন্দর হ্যাঁ যত সুন্দর মানুষ দেখবে বিশেষ করে যত সুন্দরী রমনী দেখবে তত ভালো করে আল্লাহ মেয়ের প্রেমে পড়ে গেছে ফেঁসে গেছিল এখনো আল্লাহকে দেখার বানা দিয়ে ওই সুন্দরীকে দেখতে চাই যে ওকে দেখলাম আল্লাহকে দেখলাম জি হ্যাঁ হাবুজ্লা জাতিকে গোহরা করেছিল किताब, घरे घरे डुबे अनुबाद सहिदे तरजा आजकल क्यों करनी कार ग्रहण करबे আগে এইগুলো হল বোখারি মুসি আর বলছেন আল্লাহ রবীন্দ্র আরো সে সমনত হওয়া সাতটি আয়াত বর্ণিত হয়েছে শোনানো হল এখন ইস্তাওয়া আল আর হচ্ছে স্পষ্ট দলিল ফি মান হাকিকি যেটা তার আসল অর্থে রয়েছে लाइ तमिले मन आरोप अर्थ दूर अर्थ देना काम अर्थ जो अर्थवना दूर से अन्न शब्द व्यवहार निर्देश अर्थ কাছাকাছি শব্দ হইত কিন্তু ব্যবহার করা হয়েছে ইস্তা ইস্তা সম্পর্কে বলছেন যে আলামায় ইস্তেটি হচ্ছে আল্লাহ রব আলমিনের কর্মগত গুণ সেফাতে ফেলিয়া মাঝে মাঝে এই আলোচনা আমি করেছি হ্যাঁ কয়েক সপ্তাহ বিষয়টি বলেছি যে আল্লাহ রব্বুল সেফাত গুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সেফাতে আর একটি হচ্ছে কেন বলে জাত আর ফেল জাত মানে হচ্ছে সত্তাগত গুণ সেফাতে জাতি মানে সত্তাগত গুণ আল্লাহর সত্তার গুণ আর সেফাতে ফেলিয়া মানে আল্লাহর কাজের গুণ সহজ ভাষায় বুঝেন ফেল মানে কাজ তো আল্লাহর কাজের গুণ আর বলতে চাচ্ছেন তাহলে আল্লাহ আরো সে অর্থাৎ আল্লাহ আরো সে আল্লাহ আল্লাহর আরো সে সমুন্নত হওয়াটা আল্লাহর কি কর্ম আল্লাহর কাজ আল্লাহ আরো সে সমুন্নত এইটা হচ্ছে আল্লাহর কাজ বুঝা গেছে না। কাজে পরিবর্তন ঘটে মাঝে মাঝে কাজ একই অবস্থা থাকে না কিন্তু সত্যগত গুণ সবসময় থাকে আল্লাহ চেহারা আছে কি এমন কোন সময় হইতে পারে আল্লাহ চেহারা নেই না কিন্তু আরো সে সমুন্নত হওয়া আর কখনো এই কাজটা আপনি করছেন কখনো অন্য কাজে আছেন হইতে পারে কি পারেনা বুঝতে পারছেন না কর্ম মানুষের পরিবর্তন হয় কিন্তু সত্তা পরিবর্তন হয় না কিন্তু আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ ঠিক আছে এই যে কর্ম আল্লাহর নেমে আসা কর্ম সবসময় নেমে আসেন না সে রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন আল্লাহর ফেল পরিবর্তন ঘটে আর আল্লাহর যেগুলি সত্তা চেহারা আল্লাহর হাত আল্লাহর চোখ এগুলি হচ্ছে আল্লাহ সবসময় শুধু মন্ত্রের মতো মুখস্থ না করে হাতে নাতে বুঝে মুখস্ত তাহলে হবে কি মগজে ঢুকে যাবার আর না কর্মগত গুণ হচ্ছে সত্তাগত গুণ জি সেফাতে আলাম এখন প্রশ্ন আল্লাহ তাহলে আরো সে কেমন ভাবে সমন্বত বলছেন যেমনটা আল্লাহ উপ সেটা আমরা জানি না সেটা আমরা জানি না আল্লাহ যতটা জানেছে ততটা বলবো তার বেশিও বলবো না আর যেটা বলা হয়েছে সেটা অস্বীকারও করবো না আর অপব্যাখ্যাও করব না না তাহরিফ না তাকে ইফ মানে ধরন কেমন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 ইংলিশ দিয়ে ডিকশনারি ইংলিশ ডিকশনারি আছে না নেই বাংলা ডিকশনারি বাংলা আছে না নেই এটা বাংলা মুশকিল শব্দ সহজ শব্দ দিয়ে তর্জমা করা হচ্ছে আপনার জন্য ঠিক আরবিরও এই আছে ঠিক আছে না আরবি ডিকশনারিতে বা আরবি অভিধানে এই ইস্তাওয়া চারটি শব্দ দিয়ে অর্থ করা যেতে পারে আলা ইস্তা মানে আলা আলাল অতপর তিনি আরসের ওপরে আলা আলু আরসের ওপরে হলেন ওপরে হওয়া সহজ ভাষায় বলছেন সমুন্নত হক বলছেন ওপরে হলেন ওয়ারতফা ইরতা মানে কোন কিছু চড়া রোহন করা এই যেন হচ্ছে চড়ার যন্ত্র ইসিম আলা কি মানে সুম্মা সাইদা আলাপ আর সে তিনি আরসের ওপরে কি করলেন উঠলেন আরোহণ করলেন চাহিদা অর্থ মানে ইস্তাকার ইস্তাকার এই ইস্তাকাররা মানে কি করা অমক অমোক জায়গায় কি করেছে অবস্থান করেছে। এটা ইস্তাকার ব্যবহার কি করছে অবস্থান করছে অবস্থান করা দেখেন আল্লাহ রা রা মাদনা ওখান থেকে হচ্ছে কর্না হে মহিলারা তোমরা তোমাদের বাড়িতেই কি করো ঘরের ভিতরে অবস্থান করো বাইরে তোমাদের কাজ কাম না মাঠে ঘাটে ফিল্ডে আর ফ্যাক্টরিতে কারখানাতে না তোমাদের ওকারি বইও তোমরা অবস্থান করো তোমরা তোমাদের বাড়িতে ইস্তাকার মানে কি তাহলে অবস্থান করার অর্থ ইস্তর্থ আলা আলাফা সাইদা আর ইস্তাকাররা আলা ইরতা যদি সুন্দর বাংলায় তরজমা করেন তাহলে সমুন্নত হওয়া ঠিক আছে ঠিক আছে না আল্লাহ ছয় দিন আকাশ জমিন সৃষ্টি করলেন তিনি আরো অধিকাংশ অনুবাদগুলি আজকাল যে অনুবাদ অনুবাদ দেখেন অথবা আপনার আরো যেগুলি তৈসিরুল কোরআন যেটা আছে আসল মাসাল চলে আসছে এটা পড়ে শোনাচ্ছি এতে ভিন্ন অনুবাদ আছে আর তেসিরুল কোরআন আর আপনার এই যেটা বলা হচ্ছে সংক্ষিপ্ত কাসির করতে গিয়ে তর্জমা করেছেন তিনি তাতে তিনি সমুন্নতর অর্থ করেছেন কি করেছেন সমুন্নত অধিকাংশ আল্লাহ অনুবাদ গুলিতে কি রয়েছে সমুন্নত শব্দ আছে সমুন্নত কিসের অর্থ হইল আলা মানে হইল ইরতা মানে হল সাইদা মানে হইল এখন বাকি থাকল ইস্তাকাররা ইস্তাকাররা মানে সমুন্নত হওয়া হ্যাঁ হইতে পারে কিন্তু তাছাড়াও হইতে পারে কি হইতে পারে অবস্থান করা সেটা সমাসীন হইতে পারে পারে সুতরাং যারা সমাসীন হানাফি তর্জমাগুলি যেগুলো আছে সেগুলো দেখুন সমাশ্রেণীর অর্থ আছে সমাজসীন অর্থ আছে এতেও সমাজ অর্থ আছে এটা আপনাদেরকে পড়ে এ অনুবাদটা ছয় সাতজন দায়ী মিলে করেছেন আর সম্পাদনা করেছেন শেখ আব্দুল तो एक आलोचना बड़ प्रोग्राम सेब्दुल हमिद तो उन्नी बोलें आलोचना कथा अनेक पुरतन आलोचना से समासन शब्द टी अनेक पुरतन आज के पंद्रह बच्चे अठारो बचर आगे आलोचना भलोकर सुना তারপর আমি মনে করলাম এটা আমি ভুল মনে করি না তবে আমি মনে করলাম যে সমন্বয় অধিকাংশ অনুবাদ যখন করছে তো সমোন্নতাই করি পরের আলোচনা করি সব করি যে সমুন্নত শব্দ আমার প্রয়োগ হয়েছে আমার পক্ষ থেকে যে আমি আমার অনুবাদে বা আমাদের যে দল টিম আছে এই অনুবাদে আমরা সমন্নত না করে কি করেছি সমাসীন করেছি আর এটাকে ঠিক মনে করি উনি আলোচনা করেছেন পরে আমি এটা খুলে দেখলাম যে আসলে এতে সমাসীন আছে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 চার থেকে যদি অনুবাদ করি এটা তার নিকট হতে অবতীর্ণ মানে কার পক্ষ থেকে তা নিজ আল আর্জা ওয়াসমাওয় তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সমুচ্চ আকাশমন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন পরম দয়া মে সমাসীন তারপরে কি বলছেন পাঁচ নম্বরে পরম দয়াময় আরো মানে বসা হয় নাকি না আসন গ্রহণ করা হয় বাংলা যে বুঝেন সে বলবেন আর না বুঝলে চুপ থাকবেন হ্যাঁ আসন গ্রহণ করা আসন গ্রহণ করা আসন গ্রহণ করা যে কোনো ভাবে ইস্তাবাস যদি বলেন আল্লাহ আরো বসলেন ভুল তর্জমা বুঝা গেছে আরো সে ভুল তর্জমা হ্যাঁ এইসব শব্দ দিয়ে তর্জমা করা যাবে না দাঁড়ানো না বসা দিয়ে কিন্তু তিনি তাতে ইস্তাকাররা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 हरकत कर शेख सहल फौजान पक्षा आया देखे दिल हलेद सलम तर्जमाद सलमत सूतरा अल्प तीन चार हरफ पड़े ने जन मंत्य देख ल कैक बचर आगे मैं एक दो बच्चर नजरे पड़ल समास तर्जमा कर गुमराह और कथा कि सुनबाथ मीडियािखी कराशाल माशाला, इला माशाला। লিখে দেখা যাবে সাধারণ একজন মানুষ শিখেছে আরবি ভাষাও বুঝে না আর ইস্তাওয়ার যেমন তোমার নাকি দেখেন শেখ সোহাল এই জন্য শোনাচ্ছি আজকে বলছেন এই চারটি মানি অর্থাৎ করেছেন এই চারটি অর্থের মধ্যেই সীমিত চারটি শব্দ মুখস্থ হয়ে আশা করি আপনাদের মানে আলা এরতা হ্যাঁ আর সায়দা আরামের লোক এই তিন যুগের লোক সালাফ তিন শত বছর তিনশত হিজড়ি পর্যন্ত সালাফ তারপরে খালাফ বলতে পারে তারপরে খালাফ খালাফ মানে খারাপ নাই কিন্তু বলবেন যারা সালাফদের সত্যিকার অনুসারী তারা খালাফ আর নিন্দনীয় বলছেন পরবর্তীকালে অসৎ লোকেরা ইসছে ওদেরকে খালফ বলা হয়েছে খালাফ আমরা খালাফ সালাব খালাফ মানে সালাবদের আপনার কি অনুসারী আমরা আয়াতিল কারিমা যে ইস্তেমা শব্দটি এই আয়াতে করিমাগুলিতে বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে বর্তমানে সবচেয়ে বড় আলম হাফিজাহ অসুস্থ ছিলেন আয়াতগুলির তারপরে শেখ সাল ফৌজান প্রত্যেকটি তরজমা করেছেন সেগুলা আর উল্লেখ করা দরকার নেই আমাদুটিতে এই বিষয়টি প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে আছে কি আকাশ সমূহ আল্লাহ ক্ষমতায় এটাতে তাকিদ করা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটি নেই খুঁটি নেই আর তোমরা দেখতে না যেমন বললাম ও আসাহ তবে প্রথম তফসিরটি হচ্ছে অধিক বিশুদ্ধ বেশি সহিত যে কথা আগে বলেছি এই আয়াতগুলি দ্বারা যা কিছু আমরা অনুধাবন করলাম বুঝতে পারলাম তা হচ্ছে ইস্তফা দিন বলছেন আল্লাহ রব্দ আরো সে সমুন্নত হওয়ার প্রমাণ আলামা আলী কবি যেমনটা তার তাঁর মর্যাদার জন্য উপযুক্ত এই একটা যেমন প্রমাণ হল তেমনি কিসের প্রমাণ হল এর বিপরীতটা যারা এই ইসতেওয়ার অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে তাদের আলামান আউ আল আল ইসতেওয়া আর এতে খণ্ডন রয়েছে ওইসব লোকদের যারা ইস্তি শব্দের করেছে অপব্যাখ্যা করেছে বা ভুল অর্থ করেছে চারটি শব্দ দিয়ে অর্থ করেছেন কারা সালাফরা সাহাব এরম তাবিন্ন আর যারা বিদাতি খালফলা दखल छय आकाश जमीन सृष्टि कर लोपते किस निजे क्षमताधीन करल आल्ला क्षमत बहरे चलो ना कि যদি এই আকি দেখি ওর আখে যে আল্লাহ আর হাত ছাড়া ছিল আরু আল্লাহ ক্ষমতারি কথা না মানে যে প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে এমন ব্যক্তিকে কাহার বলা হয় আল্লাহ একটি নাম হচ্ছে আল কাহার হ্যাঁ যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই অপ্রতিরোধ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 অর্থ তাদের কাছে ইস্তাউল আল আল কে পৃথিবীর আসমান তিনি অন্য অন্যকে তিনি পরাজিত করলেন ও হা এই অর্থ যদি করা হয়তো বাতিল না কথা একদিক দিয়ে নমিনা অনেক দিক থেকে এই ভ্রান্ত ধারণা বা এই অর্থ করা বা আতিল তার মধ্যে এখানে চারটি উল্লেখ করেছেন লেখক সংখ্য বলে দি আর তফসির উল মোহাস প্রথম খণ্ডন হচ্ছে যে ইস্তাওয়া মানে নিজের ক্ষমতাতে নিয়ে আসা আর মানে হচ্ছে রাজত্ব এই তফসির হচ্ছে মুহুদাসন মানে বেদাতি তাফসির নব আবিষ্কৃত তফসির মহালে ফুললে তফসির ইস সালাফ ছয়টি হাদিসের প্রসিদ্ধ কিতাব রয়েছে গন সকলে কিন্তু আপনার তিনশো হিজির মধ্যে মধ্যে প্রায় চলে গেছেন তিনশোর কাছাকাছি তিনশো তিন তিনশো চোদ্দ এর মধ্যে চলে গেছেন মালিক আহমদ তারাও এর মধ্যে প্রায় এর আগে শেষ তারপরের যুগে বেশি ফিতনা যদিও ফিতনা বিদা শুরু হয়ে গেছে সাহাবাহামদের শেষ জামানা থেকে আতা জামানা থেকে বিশেষ করে দুটি ফিতনা শুরু হয়েছে খারিজিদের ফিতনা আর রাফেজের ফেতনা আর তারপরে তখন জাহমিয়াদের তখনকার শাসক তাবেন যান আমাদের সালাফি অনস্মরণীয় তাদের সর্বপ্রথম যে এই ইস্তাউলা ইস্তানে নিজের ক্ষমতায় নিয়ে আসা আয়ত্ত নিয়ে এই তরজমা করেছে জাহমিয়া এবং এইটি হচ্ছে নতুন সাহাবাহাম তাবাত দ্বিতীয় খন্ডন হচ্ছে সাহানিয়া লু বিস্তফা আল আলাল মুলকে যদি আরসে সে মানে ক্ষমতা দখল করা হয় হ্যাঁ রাজত্ব নিজের আয়ত্তে নিয়ে আসা হয় সুন্দর যুক্তি যদি মানে কি হয় বেদাত্রীদের অর্থ কি বললাম আরবি শব্দটা মনে রাখেন ইস্তোয়া মানে ইস্তাউলা ইস্তা মানে ইস্তাউল্লা ইস্তা শব্দটি নিয়ে আসে এটাই যদি অর্থ হয় আল্লাহ কি হলো ছয় ছয় দিনে আকাশ সৃষ্টি করার পরে সবকিছুর কি হলেন হ্যাঁ ক্ষমতা কি করলেন দখল করলেন বা নিজের ক্ষমতায় নিয়ে আসলেন যদি এইটাই হয় তো বলছেন যে তাহলে আরোস এবং জমিন আর আসমান আর আল্লাহ রবী সৃষ্টির নিচে থেকে ওপর পর্যন্ত সবকিছু এমনকি জীব জন্তু পশু পাখি এবং সমস্ত মখলুকাত আর সে কি পার্থক্য থাকবে কি পার্থক্য থাকলো আল্লাহ শুধু আরশের মালিক হলো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 নিজের ক্ষমতাই নিয়ে আসলেন তাহলে আরো কেন শুধু বলবেন সবকিছু আল্লাহর বলা যে কোনো লাভ হইল হ্যাঁ আল্লাহ বেকার বেকার নাকি তাই বলছেন শেখান কারণ আল্লাহ রবীন্দ্রের ক্ষমতা সবকিছুর ওপর রয়েছে আর আসমান জমিন সৃষ্টি করার আগে থেকে রয়েছে সর্বদা নাকি এমন যে আসমান জমির সৃষ্টি করার আগে আল্লাহর কোন ক্ষমতা ছিল না এমন কি তাও তো না সবকিছুর ওপর তার ক্ষমতা রয়েছে ও মালিক এবং তিনি সবকিছুর মালিক ফালাই এখন আর সে ফায়দা তাহলে এখানে আরো শব্দটি উল্লেখ করার কোন ফায়দাটা হইল কোন ফায়দা নেই তাহলে তিন নম্বর খন্ডন হচ্ছে আন্নাহাজ আল্লাহ ইস্তা আল আসে ইস্তাউল আল হাতবাকিয়া নসুস তৃতীয় খন্ডন হচ্ছে দেখেন কোন একটা শব্দের যদি অন্য অর্থ নিতে হয় তাহলে ওর জন্য কিছু ইশারাঙ্গিক দলিল প্রমাণ তো লাগবে इस्तावार तर्जमा कीजर क्षमत पेल क्षमता अधीन कर इस तवा, इस तवा এই ইস্তাল আর শব্দ টিন এবং সন্নাতে অনেক বেশি বর্ণিত হয়েছে আল্লাহিন হলেন এই কথা নেই যদি এরকম আসতো তাহলে হাত বিকেতন নসুস তাহলে বাকি অন্যান্য ইস্তা ইস্তা ইস্তফা গুলোকে ইস্তাউলা দিয়ে করতাম যে এক জায়গাতে ইস্তাউলা শব্দ এসে সেজন্য আমরা ওইটা দিয়ে করছি চুর্থ খণ্ডন হচ্ছে বলছেন যে এখানে আল্লাহ যে আরো সে সমুত এখানে সবগুলি আয়াতে প্রায় সুম্মা শব্দ ব্যবহার হয়েছে আমি একটু আগে বলেছি মানে অতপর মানে হ্যাঁ आल्ला आसमान जमीन छह दिन सृष्टि मालिक हल शब्द दिए जो व्यवहित होता प्रमाण करमे आसमान जमीन सृष्टि एवंब प्रमाण कर মারাল ইস্তি আর ইস্তি তাহলে আসমান জমেন সৃষ্টি করার পরে তিনি মালিক হবেন এটা হইত না তিনি আগে থেকে মালিক আছেন আরসের কারণ অন্য আরেক চেয়ে আয় আছে কোরআনিকিমে যে আল্লাহ রবীন্দ্রনাস তার আগে ছিল ওয়াকান আর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 আগেই ছিল বিদ্যমান ছিল কতদিন আগে বেখাম সিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর আগে সেই মুসলিমের এ রয়েছে সেই মুসলিম রয়েছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ বছর আগে কি ছিল আরো সৃষ্টি ছিলাম তাহলে এটা কেমন করে হইতে পারে যে আল্লাহ রব আলিন আসমান জমিন সৃষ্টি করা পর্যন্ত আরসের মালিক ছিলেন না এটা হইতে পারে নাকি সম্ভব কথা স্পষ্ট বাতিল যে বাতিল বোঝাবার জন্য কোন যুক্তির দরকার নেই সাধারণকে আমি বুঝতে পারছি যেটা বাতিল কথা আল্লাহ আলম সাহেব বলছেন আল্লাহ আলম এই খন্ডনগুলি নিয়েছেন मजमूल फेखर महारोल पुतरा शेष रब आलम समुन्नत हवा समस्त सृष्टिजगत आल्लाम आरोसे समुन्नत तेमन ही समस्त सृष्टिजगतर ऊर्धे अलू सृष्टिजगत এর দলিল সংক্ষেপ বলে দি কোরআন এরিমা এবং এর দলিল হচ্ছে আকল যুক্তি এবং এর দলিল হচ্ছে ফিতরাত এর দলিল হচ্ছে দলিল ফিতরাত যেটাকে প্রকৃতি নেচার দলিল ফিতরাত কেমন করে দলিল এটা সংক্ষেপে বুঝিয়ে সেটা হচ্ছে যে जी कुनो का फेर पर जुलम शिकार है निर्तन शिकार है मार खाई तो तक महाशक्त आश्रय मन मने तलाश कर महाशक्त प्रयोजन जिन्हें जुल्म के अत्याचार के दूर कर मन टी जाए क्योंकि मारे खी थो बुझे কিছু জানা না ইসলামের আল্লাহ তোর বিচার করবে তো অটোমেটিক হাত উঠে যাচ্ছে আঙুল উঠে যাচ্ছে হ্যাঁ হিন্দুদের কথা তো খুব প্রসিদ্ধ হ্যাঁ হিন্দুদের পাশাপাশি বাস করছেন আপনারা জানেন ওপরওয়ালা সর্বত্রওয়ালা বলতো যদি আল্লাহ সর্বত্র বিরাজমান করছে সর্বত্রওয়ালা তো সর্বত্রওয়ালা জীবন কমে শুনেছেন তাহলে কাফের মুশেকের কাছ থেকে ওই কথাটা শুনেননি এই বলছি ভালো করে মনে রাখবেন এই সংক্ষিপ্ত কথাটি যে আল্লাহ যে তারপরে কি বললাম যুক্তির দিয়ে দলিল আর ফিতরাতের দলিল প্রকৃতি এর দলিল পাঁচটি দলিল মনে রাখবেন এখানে পাঁচটি আয়াত আছে সংক্ষেপে আমরা চলিও মহান আল্লাহ বলছেন মত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 নিদ্রার মাধ্যমে তো যখন ঈশা আলী সাল্লামকে ঘর থেকে ইয়াহুদিদের জৈব থেকে এবং তাকে তারা হত্যা করবে রক্ষা করেন আল্লাহ উঠান তখন নিদ্রা অবস্থায় উঠিয়েছিলেন জাগ্রত অবস্থায় এলাইয়ে এবং আমার কাছে তোমাকে উঠিয়ে নেব আমার কাছে তোমাকে উঠিয়ে নেব এই উঠিয়ে নেব থেকে কি বোঝা গেল আল্লাহ কোথায় আল্লাহ করে আছেন ওঠান কোন দিকে আয় আমি ওপরে আছি হ্যাঁ উঠে আসেন আপনি আসেন উঠে আসেন মানে কি নিচে আসেন রাখ হয়ে আমার কাছে উঠে নেব স্পষ্ট প্রমাণ সুরে আলিম আট দ্বিতীয় দলিল সুবী আল্লাহ বলছেন তাকে সুব্বি আলম তাদের জন্য কি করা হয়েছিল অস্পষ্ট করে দেওয়া ছিল মনে করেছে ওই সদৃশ্য দেখে মনে করেছে যে ইসা কি তোমার আল্লাহ বর্রফা হই আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন এলাই হে কার দিয়ে। তার দিকে ওপর দিকে আছেন একশো আটান্ন তৃতীয় দলিল এলাই হেস আদুল কালিমত্তিব আল্লাহর দিকেই ভালো আল কালিমত্তিব কথাগুলি কালিমের জমা ভালো ভালো কথাই মন্দ কথা উঠে মানে সব লিখা হয় এলাইজিব কিন্তু ভালো কথার উত্তম প্রতিদান পায় জন্য ভালো কথা বলে এলাই হেয়াস আবুল কালিম আল্লাহর দিকে ভালো কথা কি করে আল্লা দিকে চড়ে আর ভালো কথা কে হ্যাঁ কি করে উঠায় ওপরে ভালো আমল ভালো কথাকে উঠায় যদি আপনার ক্যালেমা মুখে থাকে ভালো কথা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 উঠে না ভালো করে শুনে রাখেন বিদাতি তৈরীরা যারা জীবনযাপন করে তাদের ফরজ নফল ওপরে ওঠে না কারণ আল আমলস আমলসলের জন্য শর্ত হচ্ছে যে তৌহিদবাদী হইটা মুশ্রেক না হয় আর সন্নার অনুসারী হবে বেদাতি না হয় এই দুটো শর্ত যদি থাকে তো ইয়ার ফাও ফল কথাগুলি সব যত্ন করছেন দিনে সবগুলি উঠবে তাহলে এলেই হে তার দিঘি তার দিঘি কি প্রমাণ করে জানলা কোথায় সৃষ্টির উপরে তারপরে দেখেন চার নম্বর আয় হামানু হামান কি ছিল প্রধানমন্ত্রী হে হামান আমার জন্য বড় অট্টালিকা কি করব আসবাব যাতে করে আমি গুলিতে উঠি গোয়ে উঠি আসবাবাতে আসবাব সবাব রাস্তাকে বলা হয় তো সিঁড়ির রাস্তায় উপরে উঠব আসবাব আকাশ কি রাস্তায় আসমান রাস্তায় আসমানে আর আমি মনে করি সে মিথ্যা কি কিভাবে ধোকা দেয় যাতিকে ধোকা দেয় জি জি मानुषुरुरा क्षमतार गुरुरा जी क्षमत गुरुरा मानस बोकाम जर का धर्म भ्रांत ज्ञान आज सही ज्ञान नहीं मानस प्रतारित कर भलो जत बिल्डिंग उठा ना क्या हान আমি আকাশ পর্যন্ত পৌঁছিতে পারবো না আর ওই আল্লাহকে উঁকি মেরে দেখতেও না কিন্তু জাতি হচ্ছে বো কামুর কোশিক্ষিত এদিকে বাঙাল বুঝিয়ে দিই বাঙালি না বুঝেন তো দেখানো সুরে গাফের সুরে গাফের অপর নাম মমিন আয় ছিল ফেরাও এত বড় কাফের তারপরও তার আকিদা কি ছিল যেহামিয়ার মত জানাচ্ছে ভালো ছিল महान आल्ला तुम्हारा गेस निर्भीक हो गो तुम्हारे अंतर को भय नहीं নিরাপদ হয়ে যাও নির্বীক হয়ে যাও ভয়ভীতি না থাকে তাকে বলে তোমরা কি নিরাপদ হয়ে গেছ আল্লাহ ধরবেন না আল্লাহ পকড় করবেন না বেকমল আর দা যে তোমাদের জমিনকে তিনি কি করবেন ধসিয়ে দেবেন ফায় তমুর তখন সেই জমিন কি করতে থাকবে আর স্থির থাকবে না তখন প্রকম্পিত হইতে থাকে। ফাইজা হমুর আমিন তুমি আরো দেখেন তারপরে আমিন তুমি নাকি তোমরা নির্ভীক হয়ে গেছ সেই সত্তাবলে যিনি আকাশে রয়েছেন কোথায় রয়েছেন সে সত্তা সে আকাশে রয়েছেন তোমরা শীঘ্রই জানতে পারবে মানে আসলে এই জন্য নজিরে করা আছে আমার সতর্কীকরণ কেমন ছিল তখন বসবে তখন বুঝতে পারবে সোয়া মু আল্লাহ কোথায় রয়েছেন मानी सेंटर की ফুলের উপরে আসি বোঝা গেছে আরবি মানন্ত আছে কাঠের ভিতরে না ওপরে আসলে আলাপ পাও গেলা বোঝা গেছে না ফের যাদের কে সুলে হ্যাঁ খেজুর গাছে ঝুলিয়েছিল খেজুর গাছের ভিতরে মানে কাণ্ডের ভিতরে ঢুকিয়ে না ওপরে কিন্তু ফিরাও যে শব্দটি ব্যবহার করেছিল আল্লাহ ভাষাই বলছেন কালাম তোমাদেরকে কিশোর চড়াবো না খেজুর গাছে কাণ্ডে কাণ্ডে ফি আলাব খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে সুলে চড়াবো ঝুলাবো তোমাদেরকে এখানে আলা এরকম আমরা রাত দিন ব্যবহার করি আছে বা মোবাইলটা কোথায় আছে টেবিলে আছে বিছানে আছে বিশানের উপরে শব্দ খুব কমই ব্যবহার করি বলছি না বলছি না তো ফি আলার অর্থে ব্যাপক করতে ব্যবহার হয় আরবি ভাষা হয় আমাদের ভাষা তো হয় ওপরের ক্ষেত্রে তে শব্দটি আমরা ব্যবহার করি তো এখানে এরকম আমিন তো মানফিস মানে আকাশের ভিতরে না बर भय कर जी अल्लाह आकाशन आयतगुलेख सजान शाहिद मेल आया आये प्रथम देखी আল্লা সৃষ্টি জগতের ওপরে আছেন প্রমাণিত হয় হাই সুসার রাহাত আল্লাহ হবাহ কোথায় রয়েছেন কোন দিকে ওপর দিকে উঠানো হয় আর তারপরে ছিল আপনার নেক আমল উঠায় আল্লা কাছে উঠে যায় এই শব্দগুলি রয়েছে কোরআন এগুলি ছিল আর তারপরে রয়েছে এই দুটি আত্মকে বলছেন আল্লাহ যে আকাশে রয়েছেন এটা প্রমাণ করে যে আল্লাহ সৃষ্টি জগতের উপরে হাই সুসার রাহাত দুটি আত স্পষ্ট করেছে আন্না সুবান আল্লাহ রয়েছেন ফকদাল আয়াতিল এই আয়াত প্রমাণ করে যে আয়াতগুলি লেখক বর্ণনা করেছেন এখানকার উল্লেখ করেছেন আল্লাহ রবীন্দ্র সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন যেমন আগের চ্যাপ্টারের আয়াতগুলি প্রমাণ করেছে আল্লাহ ইসবাত ইস্তোয়ার সে আল্লাহ আরসের ওপর সমুন্নত আরসের উপর সমুন্নত এখন একটি কথা শেষখানে বলছেন ইসতে পার্থক্য কি शेष चैप्टर जो आल्ला जगत थे उच्चे विषय भाषा विषय आल्लात दो विषय समोन्नत हवाला सृष्टि जगत ऊर्धे भाषा दूटो विषय पार्थक्य टा केम একটি হচ্ছে সেফাতে জাতিয়া আরেকটি হচ্ছে সেফাতে ফেদিয়া আল্লাহ সৃষ্টির উর্ধ্বে হওয়া মানে আল্লাহর যে গুণ হচ্ছে অলু আল্লাহর অলুর দলিল আর একটি বলে দি যে আলা মানে সবচেয়ে তিনি উচা সর্বোচ্চ সুমহান যিনি সর্বোচ্চ তিনি যেমন তার ইজতির দিক থেকে সুমহান তেমন তিনি दिक्लाई सबकि आल्लास्त सी जगते ऊर्धे सेफात जेफात मान सत्तागत गुण अल्लाहर সত্যগত গুণ একটু আগে ব্যাখ্যা করছে আর আল্লাহ আরো সে সমুন্নত এই কথাটি হচ্ছে আল্লাহর শেফাতে ফেলিয়া কর্মগত গুণ আল্লাহ আরো সে এটা হচ্ছে কর্মগত গুণ কারণ আল্লাহ রবী আরো সে সমন্বিত হইলেন কখন আসমা সৃষ্টি করার আল্লাহর সত্তার সাথে স্থায়ীভাবে এই گنٹی জড়িত।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 रता सृष्टि जगत घर थक सृष्टि जगत पर सृष्टि जगत तरह चारिदी थे আল্লা সমনত হওয়া বেতনিতা আল্লাহিলকল মানে দলিল এই জন্য আল্লাহ থেকে নকল হয়েছে মানে বর্ণিত হয়েছে আর রসুর উল্লাম থেকে মনকুল হয়েছে বর্ণিত হয়েছে নকল মানে হচ্ছে জি মনকুল হওয়া বর্ণিত হওয়া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 কিন্তু কি দিয়ে বুঝাবেন দলিল দেবিনে বাহাদিস দলিল দেবেন হাজা আলসালী মিনা মোহাম্মদ ইসলাম